বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله اللذي أنعم علينا بنعمة ظاهرة وباطنة والصلاة والسلام على نبينا محمد عليه أفضل الصلاة واسك التسليم وآله وصحابته ومن دعا بدعوته إلى يوم الدين اللهم جعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين أما بعد شبه يدر شخص لتا لدي تبريد جي بران تبوشي بيس دي تبريد অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা বন্ধুগণ আমরা আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ধারাবাহিক অনুষ্ঠান কবিরা গুণাগুলো সম্পর্কে আলোচনায় আমরা ধারাবাহিকভাবে কবিরা গুণা সম্পর্কে আলোচনা করছিলাম যাতে করে আমরা নিজেরা জেনে নিতে পারি কবিরা গুণা কি এবং কি কীভাবে আমাদের সমাজে তা ছড়িয়ে পড়েছে আর আমরা কোনোভাবে অজান্তেও তার সাথে জড়িয়ে রয়েছি কিনা যদি জড়িয়ে থাকি ছড়িয়ে থাকা এমন কবিরা গুণাগুলোতে তাহলে অবশ্যই বেঁচে থাকতে হবে কারণ রব্বুল আলামিন এই অপরাধকে কবিরা গুণাকে তৌবা ছাড়া ক্ষমা করেন না আমাদের কয় বা তৌবা নসীব হয় প্রতি মৃত্যুর জন্য প্রস্তুত নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত হিসেবে কবিরা গুণা থেকে বেঁচে থাকার প্রত্যয় নিয়ে আমাদের সবাইকে রব্বুল আলামিন তার গুলামি করার তৌফিক দিন আমরা সবাই বলি আমিন বন্ধুক আজকে একটি কবিরাগুনা নিয়ে আমরা আলোচনা করতে চাই আর তা হলো একজন সতী নারীকে একজন বিবাহিতা অথবা অবিবাহিতা হোক একজন সতী নারীকে চরিত্রের উপরে কলঙ্ক লেপন সতী নারীর চরিত্রের উপরে কলঙ্ক লেপন হলো একটি কবিরা গুণা হতে পারে এই নারীটা কুমারী অথবা বিবাহিত যদিও ফকিরগণ বলেন এটা কেবল নারীদের সাথে হ্যাঁ কখনো কখনো পুরুষদের সাথেও জড়িত হয় কারণ অন্ধকার আজ আধুনিক রূপ নিয়ে আমাদের সামনে আসছে যে কারণে কখনো কখনো ছেলেদের উপরেও আজ চরিত্রহীনতার অপবাদ আসে তবে নারীদের উপরে চরিত্রহনের অপবাদ এটা গুণা বন্ধুগণ আমরা যদি সতী নারী সে হুকুমারী অথবা বিবাহিত এমন চরিত্রের উপরে কলম কলেপনের কোনো ঘটনা অতীত ইতিহাস থেকে দেখতে চাই তাহলে দেখতে পাই আমরা অতীতের ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যার দ্বারা একজন সুন্দর জীবনের অধিকারী নারীকে ধ্বংস করে দেয়া হয়েছে হতে পারে কুমারী নারী তার নতুন সংসার বাদার তার আকাঙ্ক্ষাকে ধূলিস করে দেয়া হয়েছে অথবা একজন বিবাহিত নারী তার স্বামীর সংসারকে ছাড়খাড় করে পরিবারটা ভেঙ্গে দেয়া হয়েছে আবার কখনো কখনো অতীত ইতিহাস এটা প্রমাণিত একজন পুরুষের বিরুদ্ধেও চরিত্রহীনতার অপবাদ দেয়া হয়েছে আর এর দ্বারা পুরুষটিকে নির্যাতন করা হয়েছে জেলেপুরে দেয়া হয়েছে নির্যাতন জেল জুলুম আর জরিমানায় তাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বন্ধুগণ আমরা যদি কোরআন আলী করিম থেকে এমন চরিত্রহীনতার অপবাদ সংশ্লিষ্ট ঘটনা জানতে চাই কোরআন আলী করিমকে যদি প্রশ্ন করি তাহলে কর আন আল করিম বলে প্রথমে পুরুষদের দিয়ে শুরু করি একজন পুরুষ তার উপরে চরিত্রহীনতার অপবাদ হা আসতে পারে আসে আল্লাহ করিমে সুরা ইউসুফ এর মধ্যে তুলে ধরেছেন যদিও এই সুরাটিকে রব্বুল আলামিন একটি সুন্দর ঘটনা বর্ণনা করেছেন তিনি নিজেও বলেছেন আলাইকা আহসানাল অতি উত্তম কিসা তিনি বর্ণনা করেছেন উত্তম কিসার শ্রেষ্ঠতম একটি অংশ হল রব নবী ইউসুফ আলী ইসালাম তিনি একজন নবীর পুত্র তিনি নিজেও ছিলেন নবী অথচ তার বিরুদ্ধে চরিত্রহীনতার অপবাদ দেওয়া হয়েছে দিয়েছে একজন নারী অপবাদটাকে প্রমাণিত করার চেষ্টা করেছে কিন্তু অপবাদ প্রমাণ করতে পারেনি কিন্তু তাকে জেলে পড়েছে তিনিও বলেছেন চরিত্রহীনতার অপবাদ নিজের গলায় লাগার চেয়ে জেলটাই ভালো শুধু তাই না ইউসুফ আলী হিসাতামকে ওই নারী চরিত্রহীনতার অপবাদ দিয়ে তার প্রেমে পড়ে নিজেই নিজের চরিত্র তার দ্বারা হনন করানোর চেষ্টা করে বরং তার বান্ধবী সমাজের অন্য নারীদের সামনেও তা ফ্রুট করার অপচেষ্টা করেছে আল্লা সুফা আলা তা উঠিয়ে দিয়েছেন আমাদের জন্য কর আন করিমে সেই দিনে ইউসুফ আলী হিসালের ঘটনা থেকে প্রমাণ হয় একজন ভালো পুরুষ সত্যের ধারক বাহক একজন পুরুষ তার জীবনেও চরিত্রহীনতার অপবাদ আসতেই পারে যদিও ইউসুফ আলী হিসাল ও সালামের উপরে অপবাদ প্রমাণিত করার চেষ্টা করে নারী ব্যর্থ হয়েছে সে সে নিজেই স্বীকার করেছে না আমি চেষ্টা করেছিলাম সে আমার ক্ষতি করতে চায় নাই আর আমি মিথ্যা বলেছি তার চরিত্র নষ্ট নয় আল্লাহ সব উঠিয়ে দিয়েছেন সুতরাং আমাদের জন্য শিক্ষক কিন্তু এই যে কাজ যারা করি এই অপবাদের সাথে যারা জড়িত শুধু তাই না দুর্ভাগ্যজনক সত্য হল এমন অপবাদ এমন চরিত্রহীনতার কোনো খবর কোনোভাবে ছড়িয়ে পড়লে সবাই লুপে নেয় ভাবে এটাকে প্রসার করতে থাকে এই যে প্রচার আর প্রসার বিভিন্নভাবে অপরাধ কবিরাগুনা আবল্লাহ সফলতাল হারাম করেছেন সুতরাং বন্ধুগণ বোঝা উচিত চরিত্র হলেন তার অপরাধ কবিরাগুনা এবার যদি একজন নারীর জীবনের একজন সতী নারী ইউসুফ আলী হিসাল্লা অবিবাহিত ছিলেন অবিবাহিত কুমার পুরুষের জীবনে চরিত্রহীনতার অপবাদ দেওয়ার চেষ্টা হয়েছিল আল্লাহ উঠিয়ে দিয়েছেন তারা নিজেরাই পরে ধ্বংস হয়েছে অপরদিকে একজন বিবাহিতা নারী পবিত্রা নারীর জীবনে চরিত্রহীনতার অপবাদ দেওয়ার ঘটনাও করেনি কেরিমে উঠে তুলে ধরেছেন আর তিনি হলেন অম্মি নিন তার আলমিন তা উটিয়ে ধরেছেন তা কেন জাতি করে শিক্ষণীয় হয় আমাদের নারীর জীবনেও বিবাহিত অবস্থায়ও অপবাদ আসতে পারে যে কেউ পারে কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে আয় সারাদি আল্লাহা রব্বুল আলমিনের পক্ষ থেকে ওহি এসে তাকে পবিত্রা বলে ঘোষণা করেছে অহির মাধ্যমে খবর পেয়েছেন তিনি পবিত্রা ও রব্বুল আলমিনের কৃতজ্ঞতা আদায় করেছেন কিন্তু এটা আমাদের জন্য নমুনা রব্বুল আলমিন আয় সারাদি আল্লাহ তানহার জীবনের এই দুঃখজনক ঘটনাকে অনন্তকালের সকল নারীদের জন্য তুলে ধরেছেন যাতে সত্যি এমন পরিস্থিতির মুখোমুখি হলে নারী যাতে বিমর্ষ না হয়ে পড়ে। বরং ভরসা করে কেবল আল্লাহ উপরে। নির আদারে ক্ষুধা তুমি আশার নূরুল আলমিনী একমাত্র ভরসার স্থল সুতরাং জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে ভরসা করতে হবে আল্লাহ সুভা না হুয়া উপরে সে পুরুষ হোক অথবা নারী হোক আর নারী তার জীবনে চরিত্রের ব্যাপারে অবশ্যই নিজে নিজেকে রক্ষা করবে এবং অদাসভা আতপর ভরসা করবে বন্ধুগণ আজকে আমাদের সমাজেও অনেক ক্ষেত্রে নারীর চরিত্র হননের অপবাদ বিভিন্নভাবে প্রচলিত হয়ে আসে বিভিন্নভাবে যারা নারীর চরিত্রের অপবাদ দেন জেনে রাখতে হবে কবিরা গোনা আর এই গুণা না করলে রব্যুল আরমিন ক্ষমা করবেন না আর ই অন্যতম শ্রেষ্ঠ একটি অংশ হলো যার বিরুদ্ধে অপবাদ দেয়া হয়েছে সংশ্লিষ্ট ওই পুরুষ বা নারীর কাছ থেকেও ক্ষমা চেয়ে নিতে হবে যাদের যাদের কাছে তার বিরুদ্ধে বলা হয়েছে তাদের কাছে বোধ মিথ্যা বলেছি অন্যায় বলেছি আল্লাহ ক্ষমা করুন তোমরাও ক্ষমা করো সুতরাং এই যে এক সামাজিক অপরাধ আজকে আমাদের দেশ আর জাতিতে হচ্ছে অনেকেই প্রশ্ন করতে পারি আল্লাহ সুফহানা এবং তার প্রিয়তম হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সলাল্লাহুতাল আলী হুসাল্লাম মানুষের ইজ্জত বা সম্মানের ব্যাপারে কি গ্যারান্টি দিয়েছেন তাহলে দেখুন রসুল সলাল্লাহ আলী হোসাল্লাম বিদায় হজের ভাষণে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে তিনি তার সাহাবাইকার আমরা দিয়ে আল্লাহ আনহুমকে প্রশ্ন করেছেন ও আমার সাহাবিরা আজকের এই দিনটি কোন দিন আজকের এই মাসটি কোন মাস এই শহরটি কোন শহর রসুল সল্লী সাল্লাম নিজে উত্তরে বলেছেন আজকের দিনটি পবিত্র দিন বিদায় হজের দিন এই মাঠটা পবিত্র মাঠ শহরটা পবিত্র শহর মাস পবিত্র মাস রসুল সাল্লাম তারপরে বলেছেন এবং তার রসুল তাই তোমাদের উপরে আজকের দিনের মতো আজকের মাসের মতো আজকের শহরের মতো তোমাদের সম্মান বা ইজত জীবন এবং সম্পদ হারাম করেছে এই মাস যেমন তোমাদের কাছে সম্মানিত টি একজন মানুষের ইজ্জত বা চরিত্র সম্পদ এবং জীবন পবিত্র যেমন সহজ পবিত্র টি সম্মান ইজ্জত সম্পদ এবং জীবন পবিত্র যেমন দিন আরাফা আরাফার দিন যেমন পবিত্র ঠিক এমনি ইজ্জত বা সবরম বা সম্মান সম্পদ আর জীবনটা পবিত্র বন্ধুগণ আল্লাহ সুফান রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ বিদায় হজের ভাষণে এই যে কথাটি বলেছেন জিল হজ মাসের মতো আরাফার দিনের মতো মাক্ষাতুল মুকার মতো ঠিক এমনি পবিত্র প্রত্যেকটি মানব শিশুর প্রত্যেকটি মানবের হোক নারী আর পুরুষ তার ইজত তার সম্পদ আর জীবন আমরা কি আস্তা রক্ষা করতে পারি বন্ধুগণ আমরা এই ব্যাপার নিয়ে আরো কথা বলব নিজেদের মধ্যে পর্যালোচনা করব তবে একটি চুট্ট বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন আমি মোহাম্মদ বাদরুদ্দু জাহানাদ আপনারা দেখছেন পিস টিভি বাংলা এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুহানোর রাখবেনি কোরআন শুধুমাত্র মোমিনের সম্পদ নয় जीवन गड़ी प्रति रविवार और मंगलवार सन्ध्या साढ़े पांच ट्रचार सकाल छंगे पीट टी समाजता कमाते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 সকল আইন কানুন আলোকে জীবনের বহু সমস্যার সমাধান পরবর্তী অনুষ্ঠান বাংলায় সালামু আলাইকুম ওরাহমাত্লা ওবরাকাত বন্ধুগণ আবার ফিরে এলাম আমরা রসুলসল্লাহ তালী ওসাল্লামের ই হাদিস নিয়ে আলোচনা করতে যে রসুলসল্লা বিদায় হজে সুন্দর করে বলেছেন মাকাতুল মোকার শহর হিসেবে যেমন পবিত্র যেমন সম্মানীয় যেমন হারাম যেমন জিলহজ মাস সম্মানিত এবং পবিত্র বা নিষিদ্ধ বা হারাম মাস যেমন আরাফাতের ময়দান আরাফার দিন পবিত্র এবং সম্মানীয় ঠিক প্রত্যেকটি মানুষের সম্মান সবরম সম্পদ আর জীবন এই তিনটি জিনিস হলো পবিত্র আজকে আমরা তা দিতে পেরেছি বন্ধুগণ বরং বিভিন্নভাবে মানুষের চরিত্র হনন হচ্ছে বিশেষ করে নারীদেরই চরিত্র হনন হচ্ছে বেশি আর এটা সমাজের কিছু কিছু অবস্থানে কিছু কিছু এলাকায় কিছু কিছু অঞ্চলে স্বাভাবিক যেন হয়ে গিয়েছে কিন্তু বন্ধুগণ কেন এই অবস্থা এর থেকে উত্তরণের কোনো পথ নেই এটা তো কবিরা গুণা বিভিন্নভাবে আমরা যারা এর সাথে জড়িত কবিরা এর সাথে জড়িত সুতরাং এর থেকে বেরিয়ে আসতে হবে তো করতে হবে আমাদের দেশে এই অপবাদগুলো কেন হয় অনেকগুলো প্রেক্ষাপটের কারণে হয়। হয়তোবা দেখা যায় কোনো একটি পরিবার আরেকটি পরিবারের মেয়ের সাথে বৈবাহিক সম্পর্ক করতে চেয়েছিল পারিবারিকভাবেই কিন্তু হয়তো মেয়ের পরিবার দিচ্ছে না বিয়ে তখন ছেলের পরিবারের লোকজন সবাই মিলে মেয়ের বিরুদ্ধে অপবাদ রচনা করতে থাকে এটা খুব স্বাভাবিক বিষয় নওয়াজ হচ্ছে কবিরা গুনায় লিপ্ত হচ্ছে হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে এমন কোনো একটা ছেলে একাই হয়তো বিয়ে করতে চেয়ে একটি মেয়েকে মেয়েটা হয়তো ছেলেটিকে বিয়ে করতে চাচ্ছে না দেখা যাবে ছেলেটি ওর মুখ দিয়ে সমানে মেয়ের বিরুদ্ধে অপবাদ রচনা করছে কখনো কখনো পরিকল্পিতভাবে ফিক্সড হয়ে যাওয়া পরস্পর সম্মতিতে নির্ধারিত হয়ে যাওয়া বিয়ে ভেঙ্গে দেওয়ার জন্য অপবাদ রখনো বা একান্ত শত্রুতা চরিতার্থ করার জন্য অপবাদ দেয়া হচ্ছে হয়তো পারস্পরিক শত্রুতা বংশানুক্রমিক শত্রুতা চরিতার্থ করার জন্য মেয়ের বিরুদ্ধে অপবাদ দিয়ে দিচ্ছে কখনোবা বা অপবাদ দিচ্ছে কেবল অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করার অবলম্বন হিসেবে বলছে মানুষের কাছে বলে দেব যদি আমাকে এ না দাও হচ্ছে এইভাবে আজকে আমাদের সমাজগুলোতে হচ্ছে আবার কখনোবা এটি সুন্দর সুখী পরিবার স্বামী স্ত্রীর বন্ধন ভেঙ্গে দেওয়ার জন্যে অপবাদ দিচ্ছে আর অপবাদ যারা দেয় তারা তো পরিকল্পিতভাবে দিচ্ছে আর কখনো কখনো অপবাদের খপ্পরে পড়ে একজন নারী তার সর্বস্ব হারিয়ে ফেলছে তার সুখ ধ্বংস হয়ে যাচ্ছে তার স্বপ্নের ঠিকানা খান খান হয়ে যাচ্ছে অথবা ঠিক এমন যে কোনো অপবাদ কঠিন ভাষায় হারাম করে এটি সূত্র ব্যাখ্যা করেছেন কারণ কোনো নারীর ব্যাপারে কোনো কথা শুনেই যাতে কেউ আঁতকে না উঠে আবার কোন পুরুষের ব্যাপারে চরিত্রহীনতার কথা শুনেই যাতে কোনো স্ত্রী রাগ না করে ঘ সংসার ভেঙ্গে না দেয় আল্লাহ হা আল্লাহ করি সুরাতের সূচনাতেই বলেছেন যদি কোনো পুরুষ বেবিচারী হয় তাহলে সে আরেকজন বেবিচারী নারী ছাড়া কাউকে বিয়ে করে না আরেকজন বেবিচারী নারী আরেকজন বেবিচারী পুরুষ ছাড়া কাউকে বিয়ে করে না আর এটা ইমানদারদের জন্য আল্লাহরাম করেছেন শুধু তাই না এই কথাটাকে আরো শক্ত করার জন্যে রব্বুল আলমিন সুরাতনুরে সাত করেছেন হবিশ নারী হবিশ পুরুষের জন্যে আর হবিশ পুরুষ হবিশ নারীর জন্যে পবিত্র নারী পবিত্র পুরুষের জন্যে আর পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্যে সুরানুরের এই আয়াতগুলো বিশ্লেষণ করলে সহজভাবে বোঝা যায় একজন পুরুষ তার জীবনে ওই নারীটাকেই পাবে পুরুষ যদি চরিত্রবান হয় তার ওয়াইফও চরিত্রবান হবে আর পুরুষ যদি চরিত্রহীন হয় তার ওয়াইফও চরিত্রহীন এটা প্রমাণিত সতত রাজা কা রানী পেঁচা কা পেঁচি সুতরাং অপবাদ আসলেই ভেঙ্গে মুশরে না যদি কোনো বিবাহিত পরিবারের স্বামীর বিরুদ্ধে কোনো অপবাদ হয় স্ত্রী নিজেকে বুকে হাত দিয়ে প্রশ্ন করবে সে কি চরিত্রবান কেনা যদি সে পবিত্র হয় চরিত্রবান হয় তার স্বামীও পবিত্র থাকবে রব্বুল আলমীদের ওয়াদা আর যদি স্ত্রীর বিরুদ্ধে চরিত্রহীনতার অপবাদ আসে স্বামীকে বুক হাত দিয়ে বলতে হবে সে চরিত্রবান কেনা কারণ পবিত্র পুরুষের সাথে পবিত্র নারী পবিত্র নারীর সাথে পবিত্র পুরুষ খবিশ নারীর সাথে খবিশ পুরুষ খবিজ পুরুষের সাথে খবিশ নারী বেবিচারী পুরুষ বেবিচারী নারী ছাড়া কাউকে বিয়ে করে না আর বেবিচারী নারী বেবিচারী পুরুষকেই বিয়ে করে সুতরাং অপবাদ অপবাদ কিন্তু এটা কপেরা এর দ্বারা মানুষের সম্মানের মানুষের ব্যক্তিগত ইজ্জতে আঘাত আসে আর এটা এবং তার রসুল মোহাম্মদ রসুল উল্লাহ সাল তালিসাম হারাম করে দিয়েছেন দুর্ভাগ্যজনক সত্য আজকে এটা হচ্ছে আমরা দেখতে পাই আমাদের সমাজে এই অপবাদ দেওয়ার ব্যাপারটা বিভিন্নভাবে উস্কে দেয়া হচ্ছে আর এই বিভিন্নভাবে অপবাদ উস্কে দেওয়ার অন্যতম বড় একটি মাধ্যম হচ্ছে আমাদের কালচার চর্চা আধুনিক সংস্কৃতির নামে বিভিন্ন ধরনের যত কিছু আমরা দেখতে পাচ্ছি নাম নাই বানিলাম বিভিন্ন চ্যানেলে টেলিভিশনে এর অনেকগুলোতেই বিভিন্নভাবে নারীর বিশেষত নারীর চরিত্রহীনতার অপবাদ যেন উদ্ভুদ্ধ করা হচ্ছে শুধু তাই না পুরুষকেও চরিত্রহীনতার দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে পুরুষরা যেন সঙ্গবদ্ধ হয়ে নারীর বিরুদ্ধে অপবাদ দিচ্ছে আর নারীও এই অপবাদ নিয়ে বাহবা নিচ্ছে আজকে যেন ইজ্জত এবং সম্মানের এই বিশাল প্রাসাদে আঘাত লাগলে সবাই মজা লাগে সবাই জন্য মজা পায় বন্ধুগণ কালচারালি আগ্রাসনের মাধ্যমে আজকে যেভাবে নারীর ইজ্জতের আঘাত করা হচ্ছে চারিত্রিক অপবাদকে উস্কে দেয়া হচ্ছে এটি কেমনি সমাজ ব্যবস্থার কারণে নৈতিক শিক্ষা না থাকার কারণেও আজকে আমাদের মাঝে এটা হচ্ছে কারণ নৈতিক শিক্ষা যদি থাকত তাহলে তো কোনো পুরুষ কোনো নারীর বিরুদ্ধে অপপাত দিত না কোনো নারীও আরেক নারীর বিরুদ্ধে অপপাত দিত না নৈতিকতার মান অনেক নিচে নেমে গিয়েছে আমাদের একটি ঘটনা হাদিফ শরীফ থেকে যদি আমরা শুনি সকলের শিক্ষণীয় রসুল সাল্লিউসাল্লামের কাছে একবার একজন মানুষ আসলেন ইমান রহন করতে তিনি বলেন ইয়ার রাসুল আল্লাহ সাল্লাহ আমি বেবিচার করি এর অনুমতি দিতে হবে রসুল সাল্লুসাল্লাম কোনো উত্তর দিলেন না লুকটি বসলেন রসুল বললেন দেখো তুমি বেবিচার করতে চাও বোটে আচ্ছা তোমার মায়ের সাথে কেউ বেবিচার করুক তুমি কি যা পছন্দ করবে লুকটি বলে ইয়ার রসুল না অবশ্যই না আমার মায়ের সাথে কেউ ব্যবিচার করবে আমি তোর কল্লা কেটে দেব রসুল সাহায্য সালাম বললেন আচ্ছা তোমার স্ত্রীর সাথে যদি কেউ ব্যবিচার করতে চায় তুমি কি তা মানবে বললো ইয়ার আসুর আল্লাহ না অবশ্যই না আমার স্ত্রীর সাথে কেউ ব্যবিচার করবে তা অবশ্যই আমি মেনে নেবো না সসুল ইসলাম বললেন তোমার মেয়ের সাথে যদি কেউ করবে না ইয়ার আসুর না অবশ্যই না তোমার বোনের সাথে বললো না ইয়ার আসুর আল্লাহ অবশ্যই আমি তা মেনে নেব না তোমার ফুফুর সাথে জন বললেন এক এক করে প্রত্যেকবার সে বলল না আমার মা আমার বোন আমার মে আমার ফুফু তাদের কারো সাথে আমার স্ত্রী তাদের কারো সাথে কেউ বেবিচার করুক আমি অবশ্যই চাই না বললেন আচ্ছা তাহলে তুমি যে নারীর সাথে বেবিচার করতে চাও সে তো কারো না কারো মা কারো না কারো বোন কারো না কারো স্ত্রী কারো না কারো মেয়ে সুযেন তুমি কার সাথে করছো তোমার স্বজনদের সাথে করতে কাউকে দিচ্ছ না তুমি আর একজনের সাথে করবা এটা কেমন কথা তার বিবেকের দরওয়াজা খুলে গেল বন্ধুগণ আজকে আমাদের সমাজে নীতি নৈতিকতার এই সকল শিক্ষাকে প্রচারিত প্রসারিত করতে হবে যারা বিভিন্নভাবে অপবাদ দেয় তার নিজের মেয়ের বিরুদ্ধে যদি কেউ অপবাদ দেয় কেউ মেনে নেবে তার নিজের স্ত্রী আর মার বিরুদ্ধে অপবাদ দিলে কেউ মেনে নেবে যে সকল নারী নারী হয়ে এক নারীর বিরুদ্ধে অপবাদ দিচ্ছে নিজের উপর যদি অপবাদ আসে মেনে নেবে বন্ধুগণ নৈতিক শিক্ষার ধসের কারণে আজ আমাদের মাঝে অপবাদ বেড়ে যাচ্ছে আর এটা কবিরা গুণা অপবাদ একাকি হতে পারে না সঙ্গবদ্ধ চক্রের মাধ্যমে হয় আর যারাই এর সাথে জড়িত এ টু জ্যাড সবাই কবিরা গুনায় লিপত তৌবা না করলে আর ই তৌবা কেবল গুপনে বসে বসে না চার যতটুকু ক্ষতি করেছে তাকে অবশ্যই ক্ষমা চেয়ে নিয়ে সংশ্লিষ্টের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে তৌবা করতে হবে বন্ধুগণ আল্লাহ সফান এবং তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লাম মানুষের ইজ্জতের পাহারা নিশ্চিত করার জন্যে সতী তথা চরিত্রবান একজন কুমারী নারী অথবা বিবাহিতা নারী কুমার পুরুষ অথবা বিবাহিত পুরুষ সে যেই হোক কারো চরিত্রে কারো চরিত্রের উপরে আঘাত করাকে হারাম করেছেন যে কোনো প্রক্রিয়ায় যে কোনো প্রসেসে যে কোনোভাবে এমনভাবে চারিত্রিক অপবাদ দেওয়ার যত অপচেষ্টা এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদের নিজেদের পারিবারিক শিক্ষায় সামাজিক শিক্ষায় নৈতিক শিক্ষায় এই জিনিসগুলোকে গুরুত্ব দিতে হবে শুধু তাই না শুধু তাই না জীবনের প্রত্যেকটি অবস্থানে থেকে যে যে অবস্থানে রয়েছেন জেনে রাখতে হবে এই পৃথিবীতে মানুষের সবচেয়েতে বেঁচে থাকার বড় একটি অবলম্বনের নাম হলো ইজ্জত যার ইজ্জত নাই সে বেঁচে থাকার অধিকার লাভ করতে পারে না আদ্লাশুফা তাই নিজে বলেছেন ওয়ালিল্লাহি ওয়ালিল ইজত আদ্লা এবং ইজ্জত বা সম্মান তার রসুল মোহাম্মদ রসুল আল্লাহ সাল আলী ওমেরা সুতরাং বন্ধু আসুন না আমরা ইজ্জ তার সম্মান তথা প্রত্যেকটি মানুষের চারিত্রিক সম্মানকে নিশ্চিত করি কবিরা থেকে বেছে থাকি আল্লাহ আমাদের সকলকে হেদায়তী করুন আমিন هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته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 अंश नीन आल्ला सत्यवाणी छड़ाते मानव जत टीभिर अपन जक दान अर्थ पाठातेन बैंक ওয়াড্রান কোট আটচল্লিশ ক্যালথর্বে রোড বার্মিংহাম ইউকে পাউন্ড একন নাম্বার শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আই ব্যাংক জি বিয়াই ডি তিন ছয় তিন এক চার এক শূন্য তিন টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন रसुल्लाम तुम मुमिन देर के तरह परस्परिक सहानुभूति बंधुत्व और दया क्षेत्र एक देहर मत देखते पा जन शरण কোনো অঙ্গ অসুস্থ হয় তখন সমস্ত শরীর দুর্বল ও জ্বরে আক্রান্ত হয় সেই বোহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায়ে হাদের সংখ্যা ছ